وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وا زواجه و ذرياته و بارك و سلاما تسليما كثيرا اما بعد فاعوذ بالله من বিসিমনি সিলসুন্নকি মি ন ইনি তৈত নৌলি কলবিহী মরু নৌল মারুফ ও করি বুয়ুতি কু জলজাহ ঊলা সদক্লু মৌল ওকাল রসুল্লাহি সাহি নিশা উত্যু মা ই তুমি ঋষুন্নকিমুক্তি মা ইদু নতলা জিদ নিয় وَإِنَّ رِيحَهَا لَتُوْجَدُ مِنْ مُسِيرَةٍ كَذَا وَكَذَا أو قَالَ قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي সম্মানিত সভাপতিম হাজরাতে মা সমাবেত সর্বস্তরের দিন দরদী মুসলমান ভাইরা প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইরা ছাত্র ভাইরা পর্দার সম্মানিতা পর্দা নসীমা ও বনের মহান আল্লাহ আব্বুল আলমিনের অপরিসীম দয়ার মেহরবানি আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে আজ एकशे फेब्रुआारी हजार सतर इंग्रेजी तारिखे मौलवीबाजार जिलार दुल्लभपुर ईदगा मैदान अनुष्ठित दुल्लभपुर इूनाइटेड क्लाब कर आयोजित तीन दिन व्यापी আজিমুসান তাসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবসের পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই আমরা সবাই মহান রকর আদায় করি আলহামদুলিল্লাহ গতকাল একটা কথার মধ্যে আমি আপনাদেরকে রেখে গিয়েছিলাম যে যদি কোনো পুরুষ महिलारसबाबपत्र चावा लागे तो सरसरी बिना अनुमति ते ओ महिलार गेश करुमति नई करते पर्दार आड़ ओ महिलार কোন সরু সামান কোনো আসবাবপত্র যদি চাওয়া লাগে তো তোমরা তাদের কাছে চাও পর্দার আড়াল থেকে সেই ক্ষেত্রে महिला थके तुम तो पर्दार आड़े तुम पर्दाराम अनुमति नसंगे ठेली दे बोल बो दुबई थे बाड़ी केमी जमा तो दुबई वाले स्त्री कमला बदला रेखे जमी जमा चाषाबाद सकाल बेल कमला जमिने गान काटार जो, जो दुपुर जो तो कमला दोनों के खाना खवईते है डुबई वाले स्त्री डुबईव बो सकाल कमला रानना नहीं बस्तर भात पाक गरना कर डिम शीज दतरे डीम भूना कर আবার ছোট চিংড়ি মাছ দিয়া কুমড়ার শাক রান্না করছে আবার মুসরির ডাওয়াল রান্না করছে রান্না বান্না শেষ করার পরে এই দুবাইওয়ালার বউ গড়ের সামনের রুম যেটাকে এখন ড্রয়িং রুম বলে আপনাদের দেশে এমনে গ্রাম্য ভাষায় কি বলে তো আমি জানি না আমাদের দেশে আইন কয়ুমটা সবাই বুঝবে পার্টির উপর একটা দস্তরখানা বিচে এসেছে দস্তরখানার উপর তিনটা প্লেট এক যত পানি দুইটা গ্লাস একটা লবণের বাটি আগের থেকেই নিয়ে রাখছে কারণ সাধারণভাবে বিদেশিওয়ালাদের বউ তো বেশিরভাগ ব্যাপারদা হয় কিন্তু এই দুবাইওয়ালার বউ বেপর্দা না এটা পর্দানো সেই আমার এলাকায় সচরাচর আমরা যেটা দেখি বর্তমানে বেশিরভাগ বিদেশিওয়ালারা বিদেশে যাওয়ার সময় বউয়ের নামে অ্যাকাউন্ট করে রেখে যায় না বিশ্বাস করে নিজের বাপকে না বিশ্বাস করে নিজের শ্বশুর কে অ্যাকাউন্ট করে যায় বউয়ের নামে এই ম্যাডামেরা ব্যাংক থেকে টাকা উঠাইয়া বেনেটি ব্যাগ একটা আমাদের সাথে এইভাবে জুলাইয়া এইভাবে শহরে শহরে মার্কেটে মার্কেটে ড্যাং করে महिला घुरा फेरा कर विदेशी वाला देश बेस समय घर थे रास्ते रास्ते टैंक टैंक এই কিন্তু এরপরে নিজে করে গেছেন। এদিকে আমলা দুজন গুসল সাইয়া খানার জন্য সামনের রুমে আসি বসছে মশারির ডাল সবগুলা লইয়া ওই গরের সামনের রুম আর ফিছনের রুম এর যে দরজা দরজার মধ্যে একটা নতুন পর্দা ঝুলানো আছে पर्दार आया बोया देखे टनिया खाना शेष करवर्ती बजारे एक चायर दुकान जाइया चा खेते চা খেতে খেটে গল্প করতেছে আশ্চর্য কথা আজকে আমরা এমন এক মালিকের কাজ করলাম ওই মালিক দুবাই থাকে দুবাই থেকে এমন এক পর্দা নিয়ে এসছে যে পর্দা থেকে বাদবাইর বাইর হলো পর্দা থেকে গোস্ত বাইর হলো পর্দা থেকে ডিম বাইর হলো পর্দা থেকে কুমড়ার শাঁখা বাইর হলো আর মোশারির ডাউলো বাইর হলো চায়ের দোকানের মানুষের বসো না যার যার সামনে একজন বসার মতো খালি জায়গা আছে মেহরবানি করে পূরণ করে বসো না হলে জুলুম হবে তো মানুষ জুটতে পারতেছে না ব্যান্ডেলে খুব তাড়াতাড়ি সময় কম আল্লাফাক বলছেন আমার রহমতের দিকে যদি কেউ এক বিঘাত আগায় আমার রহমত তার দিকে এক হাত আগায় আমার রহমতের দিকে যদি কেউ হেঁটে হেঁটে আগায় তো আমার রহমত তার দিকে দৌড়াইয়া অগ্রসর হয় আমরা তো শুধু শুনি বিশ্বাস করি না শুধু শুনি আমল করি না চায়ের দোকানের লোকেরা শুনি এত পর্দা থেকে যদি বাদ গোস্ত বাইর পর্দা থেকে যদি কুমড়ার শাক বাইর হয় এরকম রান্না করা পাক করা খাওয়ার দেওয়ার যদি পর্দা থেকে বাইর হয় তাহলে এই পর্দা একটা যদি এক লাখ দুই লাখ টাকা হয় সেটাও তো কেনার দরকার চলো সবাই যাইয়া পর্দাটা দেখি আসে ग्रामुष सब सामने क्या आशा जमा हलो भीतर पर्दारुबई वाला अब्दुल करीमर बहु बोलते বাবা আপনারা কেন আমার ঘরের সামনে সবাই আমি তো বুঝতে পারছি না আমি কি অন্যায় করছি একজন বলে বাবা আব্দুল করিমের বউ তোমার কোন অন্যায় নাই আমরা তোমার ঘরের সামনে এসছি তোমার স্বামী যে দুবাই থেকে একটা পর্দা নিয়ে এসছে যে পর্দা থেকে রান্না করা খাওয়ার দেওয়ার বাইর হয় এই পর্দাটা দেখার জন্য দুবাই ওয়ালার বউ কয়ে আপনাদেরকে এই সংবাদ আমার কামলা গুলা বেকুব ও আমি যে পর্দার ভিতর থেকে বাতের বল আর গোস্তর পেয়ালা শাকের পেয়ালা ডিমের পেয়ালা ডাউলের পেয়ালা ঠেলি ঠেলি দিছি তারা টানিয়া টানিয়া খেছে তারা তো শুধু সকাল থেকে দুপুর পর্যন্ত এই খানা আমি কষ্ট করে তৈরি করেছি এবং বলে পেয়ালা এগুলাকে ভর্তি করিয়া পর্দার আড়াল থেকে আমি খেলি ঠেলি দিছি কারিগর ছাড়া আর এমনে খানা পর্দা থেকে না কামলাগুলা বেকুব এই জন্য বুঝতে পারে আল্লাহ ইসবাহর নজর হা পর্দা হাস ইসবাহর নজর হা পর্দা হাস দর আল্লাহ আবুল আলমিন বলেন জমিন থেকে ধান বাহির হয় গাছের থেকে ফল বাহির হয় মহচাকের থেকে মধু বাহির হয় গাভীর স্তনের থেকে দুধ বাইর হয় নামের বেকুবেরা মনে করে এগুলা সব এমনি আসে এমনি হয় এগুলা গাছের থেকে বাইরে জমিনের থেকে বাইরে হইতেছে গাভীর স্তনের থেকে বাইরে হইতেছে থেকে বাইরে আসলে জমিন গাছ গাবির স্তান আর মোচাক এগুলা পর্দা মাত্র পর্দা এই পর্দার আলে একজন কারিগর লুপ্ত আছে দুনিয়ার মানুষ গাছ দেখে দুনিয়ার মানুষ জমিন দেখে দুনিয়ার মানুষ গাবের স্তন দেখে দুনিয়ার মানুষ মৌচা দেখে কিন্তু কারিগর দেখে না এই জন্য কারিগর বিশ্বাস করে না কারিগর আছে সেই কথা মানে না আমার বেয়েরা দোসেরা এমনিতে কিছু হয় না সফর কিছু আল্লাহ ফাঁকের কারিগরের দ্বারা হয় সফু আল্লাহ ফাঁকের ইচ্ছায় হয় এই কথাটা বিশ্বাস করার নাম ইমান আল্লাহবাদ पर्दा करते सकल जिन नारी पुरुष के बुजेसुरुषरा मजार्त नर सब जगह देखा जावार मध्य एक्सीडेंट आज दुर्गति আল্লাহ অশান্তি আছে যেখানে দেখা দিতে নাই সেখানে যদি দেখা দাও তো তোমার সংসার অন্যানিক আল্লাহ বলেন जदि तुम बेगाना महिला सरसरी प्रवेश ना कर पर्दार आड़ का चाओ एवं पर्दार आड़ाले चाह नाओ एर द्वारा তোমার মন অপবিত্র থাকবে ওই মহিলার মন অপবিত্র থাকবে যদি তোমরা যাবে আল্লাহ এটার নাম পুরুষের পর্দা এটার নাম কি ভাই পুরুষের পর্দা গতকাল আমি চার প্রকারের পর্দার কথা বলেছিলাম पर्दा नहीं पर्दा पर्दा पर्दा पर्दा कमिलह अकबर महिला आवाजा नहीं आलोचना करवाज़ ता পাঁচশত আয়াত আছে যে আয়াতের সাথে শরীয়তের হুকুম হাকাম বিধিবিধানের বিধানের সম্পর্ক আছে আযাতের আর থাকে না আমার ভাইরা এর চেয়ে আরো এক কদম আগে কোরআন শরীফের মধ্যে ছয় হাজার ছয় আয়াতের। যে কোন একটা আয়াত ব্যক্তি অস্বীকার করে সে থাকে না গন্ডিমুক্ত হইয়া যায় কোরআন শরীফ এমন এক পুঁজি গ্রন্থ বিশ্ব মুসলিমের এমন এক সম্বল যেটাকে অস্বীকার করলে ওই হতবাগাই ইমানদার মুসলমানের ভাগে আর কিছু থাকে না আমার ভাইরা কোরআন শরীফ কিনা এখানে মাঠের মধ্যে জিজ্ঞেস করেন কোন সুযোগ নাই এখন এই আয়াত শুনতে বা বিশ্বাস করতে বা আমল করতে যদি কারো কষ্ট হয় তাহলে তার কষ্টটা আল্লাহর কথার উপর যদি কারো কাছে কারণ আমি তো মাত্র অনুবাদ কারি কথা তো আমার না কথা হইল সষ্টা বুঝছেন না বুঝেন নাই আমার কথা যদি হইতো কারো কাছে অপছন্দ লাগলে আমাকে দোষী করা যেত কিন্তু অপছন্দ লাগলেও আমাকে দোষী করা যাবে না দোষী সূত্র হবে কোরআনকে দোষী সূত্র হবে আল্লাহকে যেহেতু কথা আল্লাহ চলে অনুবাদ করি আল্লাহ বলেন এটা এমরা আতম শব্দের বহু বচন এমরা আতম শব্দের বহু বসন্ত নিশা শব্দের অর্থ হলো মহিলা জনক এর সাথে সংযুক্ত হয়েছে নবী তো পরিভাষাগত কথা বুঝছেন না বুঝলেন তা আল্লাফা একে ডাক দিলেন নবীর স্ত্রীদেরকে নবীর বিবিদেরকে নীগণ ডাক দিয়া কি বলেন কোনো একজনের মতো তোমরা নবীর স্ত্রী তোমাদের মর্যাদা তোমাদের পজিশন তোমাদের সম্মান তোমাদের স্ট্যাটাস উন্ন দুনিয়ার সমস্তাদের লেডি আসলে তো ফার্স্ট লেডি হলো নবী পত্নীগ নবীর স্ত্রীগণ উনাদের মত মর্যাদাশীল মহিলা দুনিয়াতে আর নাই ঠিক কিনা বলেন আল্লাহ আকবর এই এক পাল্লায় উঠাই দেওয়া হয় গোটা পৃথিবীর মহিলারা একসাথ হইয়া নবী পত্নীদের পায়ের তালুর দুলার সমানো হবে না কারণ উনারা শুধু নবীর বিবিনন্ত যদি তোমরা মোত্তাকি হয়ে থাকো যদি তোমরা পরেজগার হয়ে থাকো যদি তোমাদের অন্তরে আল্লাহাকের ভয় ভীতি থেকে থাকে বুঝি থাকলে বলেন তো রসুলিয়া বি একজন বিবিও ছিল প্রমাণ প্রমাণ আল্লাহ ফুল আলমিন বলেন আল হবি হবি আল্লাফাত মূল নীতি বর্ণনা করতেছেন মূলনীতি আলী তলিলা আল্সা তলিল খবি মহিলা পুরুষ সমস্ত দুই ভাগে বিভক্ত সমস্ত মহিলা পুরুষ কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত এক ভাগ পুরুষ চারিত্রিকভাবে পবিত্র একবার পুরুষ চারিত্রিকভাবে অপবিত্র একবার মহিলা চারিত্রিকভাবে পবিত্র একবার মহিলা চারিত্রিকভাবে অপবিত্র ঠিক না আপনারা ওই যুক্তাকাণ্ড কেন মনোযোগ সহকার না শুনলে বুঝবেন না তো মনে রাখতে পারবেন না আমাদের সমাজেও বর্তমানে মহিলা পুরুষ দুই রকম আছে না কিছু চরিত্র চরিত্রবান আর কিছু কিছু মহিলা আছে চরিত্রহীন আছে না নাই নাই আল্লাহা করিফের মধ্যে মূলনীতি শিক্ষা দিতে চরিত্রবান মহিলা চরিত্রবান পুরুষের সৈন্য চরিত্রবান মহিলা চরিত্রবান পুরুষের জন্য চরিত্রহীন মহিলা চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রবান পুরুষ চরিত্রবান মহিলার জন্য চরিত্রহীন পুরুষ চরিত্রহীন মহিলার জন্য এখানে পুরুষ আর মহিলা বলতে স্বামী স্ত্রীকে বুঝানো হয়েছে কাকে বোঝানো হয়েছে স্বামী স্ত্রীকে চরিত্রবান স্বামীর জন্য চরিত্রবান স্ত্রী চরিত্রবান স্ত্রীর জন্য চরিত্রবান স্বামী চরিত্রহীন স্বামীর জন্য চরিত্রহীন স্ত্রী চরিত্রহীন স্ত্রীর আল্লাফাকের দেওয়া মূলনীতি কখনো কখনো এর ব্যতিক্রম হয় কিন্তু রিয়া খুব নগণ্য কখনো কখনো ব্যতিক্রম হয় আমার বেহেরা দুঃস্তাব আপনারা কেউ সম্পর্কে ও ভাই লুতামের স্ত্রী নাফরমান ছিলেন কিন্তু চরিত্রহীন ছিলেন চরিত্রহীন ছিলেন না কোরআনের কোন আল্লাফা নীতি দিয়েছেন চরিত্রবান পুরুষের জন্য চরিত্রবান স্ত্রী চরিত্রবান স্ত্রীর জন্য চরিত্রবান পুরুষ একটা জিনিস খুব খেয়াল করবেন কোন পুরুষ কোন স্বামী যদি ঘরের বাহিরে চরিত্র স্ত্রীর চরিত্র ঠিক নাই কোন স্ত্রী যদি চরিত্রহীনতায় লিপ্ত হয় বুঝতে হবে স্বামীর চরিত্রের মধ্যেও গোলমাল আছে কারণ চরিত্রে আমার এই যৌবন্ত আর একজনের আমানস যিনি আমার ঘরে আসেন আমি ওনার আমানস কেমনি নষ্ট করতেছি এই কথাটা তার মনের মধ্যে উঠে আসবে কারণ আল্লাহের পাকের মূল নীতি কোন চরিত্রবান স্বামীর ছিলেন কিনা সন্দেহ আছে শুধু চরিত্রবান না মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের চরিত্র গোটা পৃথিবীর শ সহস্র কোটি মানুষের চরিত্র আল্লাহবাদ আজিমাকালা আলাহুকিন আজিমি উত্তমা নামের চরিত্রের মতো এত সুন্দর চরিত্রওয়ালা পৃথিবীতে আর কোন মানুষ আল্লাহ তাহলে এই সুন্দর চরিত্রের অধিকারী মানুষটার স্ত্রী যারা হবেন চরিত্রহীন কোন স্ত্রী হইতে পারে না তাহলে বুঝে থাকলে বলুন নবী পত্নীগণ আগের থেকে মোত্রাকে কিনা পর কিনা খোদাবিরু কিনা আছে না যদি তোমরা পরইয়া থাকো যদি তোমরা খোদা বিরু হই থাকো এই কথাটা কেন বলতেছে বুঝা গেল যদিও নবী পত্নীদের কে সম্বোধন করছেন শিক্ষা দেওয়া উদ্দেশ্য কথা বুঝছেন না বুঝেন না গড়ের মধ্যে ছেলের বউ যদি অন্যায় করে তো ছেলের বউকে তো শাশুড়ি শাসন করতে পারে না শাসন করতে গেলে ছেলের মনে কষ্ট যাবে ছেলের বউ বাপের বাপের বাড়িওয়ালাদের মনে কষ্ট যাবে এই জন্য তাকাই তুম না যদি তোমরা পরহেজগার হো যদি তোমরা কোদাবিরু হয়ে থাকো ফালা তা না বিলক ফালা তা না আল্লাফাকাল এরকম কে টাকা তাকাজা করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে যেই কাজের জন্য সিগায় নিষেধ করছে আমার বৈরাজ আল্লাহ বলেন স্ত্রীগণ তোমরা যদি মোত্তাকে হইয়া থাকো যদি খুব হইয়া থাকো তাহলে আমি নোয়াখাই মানুষ আমার কাছে খালি সন্দেহ হয় আপনারা আমার কথা বুঝতেছেন তো বুঝলে নরম করিও না আনেওয়ালা মহিলারা তোমরা তাদের সাথে কথা বলিবা এই মানুষগুলা দুই প্রকার কতগুলা মানুষ তোমার জন্য এগানা আইনের দ্বারা এগানা হোক আর রক্তের দ্বারা হোক স্বামী তুমি কথা বলবা আর যেই মানুষগুলা তোমার জন্য বেগানা সেটার সাথেও তুমি কথা বলবা উভয়ের সাথে কথা বলার এক রকম হবে না মানুষের সাথে তোমার কথা বলার ভাষায় আকর্ষণীয় কণ্ঠস্বরে তুমি কথা বলিও না আমার বেয়েরা দোস্তা বাবেরা আল্লাহবুল আমি বলতেছেন যদি তুমি বেগানা যুবকের সাথে তোমার ক্লাস ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে সহ শিক্ষার সাথে যদি তুমি মিষ্টি ভাষায় কথা বলো আকর্ষণীয় কণ্ঠস্বরে কথা বলো যদি কথা বলো আল্লাহবুল আলম বলেন এই যুবকদের মধ্যে এই তরুণদের মধ্যে এই বয়ফ্রেন্ডদের মধ্যে এই ক্লাস ফ্রেন্ডদের মধ্যে সব ছেলে পেলে সব যুবক তরুণ একরকম না আছে দিল একদম আয়নার মতো পরিষ্কার আর কতগুলা আছে দিল পায়খানার মত এখন তুমি বুঝবে কেমনে এটা তো কপালের উপরে লেখা নাই কার দিল ভালো কার দিল খারাপ আমার লাইটের দোস্তা মানুষ আছে অমাবস্যার রাত্রের মতো অন্ধকার জামাল জামাল ও দোস্তাহ বাবরা যে সমস্ত মানুষের চেহারা সুন্দর হবে কি ভিতরে তো সিড়িখের কারণে জাহান্ন মেরা গঞ্জলিতে আছে। তো যেই কবরের ভিতরে জাহান্ন মের আগুন জ্বলিতে সেই কবরের উপর দিয়া লাইটিং করিয়া সজ্জিত করলে লাভটা কি পাগল না। চেহারা সুন্দর করার জন্য ব্যস্ত হইয় না বাথরুম মধ্যে ঢুকি বিদেশি সাবান দিয়া ধুইয়া আল্লাহ আরো কি কি এখন কতগুলা বাইরেছে ফেস ওয়াশ ফেস ওয়াশ দিযা চামড়া রে তুলতুলে মুলতুলে বানাইলা কিন্তু লাভটা হবে কি যদি দিল খারাপ হস্তেশ চন্দ্রের এই চেহার সৌন্দর্য আর চেহারা রূপ দুই দিন পরে খাট্টা হইয়া যাবে আজকে তোমার বয়স বিশ বৎসর আজকে তোমার বয়স পঁচিশ বৎসর আজকে তোমার বয়স তিরিশ বৎসর আর দশ বছর অপেক্ষা করো যখন বয়স চল্লিশ হবে তখন আর এই লাবণ্য চেহারা শরীরে থাকবে না ঠিক না আমার বেয়ের দোষ তা যুবক তরুণেরা তোমার বাবার চেহারার দিকে তাকাও তোমার চাচার চেহারার দিকে তাকাও এই বাবা লাবনী এক নাই যৌবন যখন শেষ হইয়া যাবে চেহারার সৌন্দর্য আর থাকবে না ঠিক তদ্রুত তুমিও একদিন যুবক থাকবারা তোমার বয়সও চল্লিশ যাবে তোমার সেই হসনেস সেদিন আর থাকবে না এই জন্য আমার ছোট ভাইয়েরা যুবক তরুণেরা চেহারা সুন্দর করার জন্য ব্যস্ত হইও না শরীরের চামড়া সুন্দর করার জন্য ব্যস্ত হইও না দিল সুন্দর করার জন্য ব্যস্ত হো দিল সুন্দর হইলো কি হইল না সেটা বোঝা যাবে তোমার চরিত্রের দ্বারা চরিত্র যদি ভালো হয় চারিত্রিক কর্মকাণ্ড গুলা যদি উন্নত হয় তাহলে বোঝা যাবে তোমার দিল ভালো আর চারিত্রিক কর্মকাণ্ড যদি অসুন্দর হয় তাহলে বোঝা যাবে তোমার দিল খারাপ যে সমস্ত মানুষ চামড়া সুন্দরের পিছে পড়ে নাই চেহারা সুন্দরের পিছে পড়ে নাই দিলকে পবিত্র করার পিছে পড়ছে দিলকে পবিত্র করার জন্য ব্যস্ত হয়েছে তারাই পড়ে নাই শুধু চেহারা সুন্দরের পিছনে পড়ছে এই দুনিয়াতে নিঃশ্বাস যতদিন আছে ততদিন সফলতা যদি বাহ্যিকভাবে দেখাও যায় কিন্তু মরণের পরে সফলতা পাবে না কারণ আল্লাফাক কোরআন শরীফ এর মধ্যে বলছেন দুনিয়ার মানুষেরা তোমার সামনে এমন একটা দিবস আসতেছে যেটাকে দিবসে তোমার মাল তোমার একটা জিনিস তোমার কাজে আসবে যদি রোগ মুক্ত নিরাপদ একটা অন্তর নিরাপদ একটা দিল নিরাপদ একটা কলপ লইয়া আল্লাহের দরবারে হাজির হইতে পারো এই নিরাপদ কলপটা কেয়ামতের মানে যদি উঠো তোমার মতো ব্যর্থ আর কেউ হবে না তাহলে বুঝা গেল সব মানুষের দিল ভালো না সব মানুষের দিল কি বলো না কিছু মানুষ দিলের রোগের রুগী আছে কিছু মানুষের দিলের মধ্যে ফোকায় জরা আছে ফোকায় কিছু মানুষের দিলের মধ্যে ফসল ধরছে ফসল ফসা দিলা মানুষ আছে যে সমস্ত রোগ ধরছে এই রোগাক্রান্ত কলপওয়ালা যুবক তরুণদের সামনে যদি তুমি মিষ্টি মিষ্টি বাসায় কথা বলো আকর্ষণীয় কণ্ঠস্বরে যদি কথা বলো নরম নরম সুরে যদি কথা বলো তাহলে ওই যুবক এবং তরুণ তোমার দিকে লোবের দৃষ্টিতে দৃষ্টিতে সে তোমার দিকে কুনজরে তাকাবে তোমার কাছে প্রেমের প্রস্তাব রাখবে তোমার কাছে বিচারের প্রস্তাব রাখবে এই প্রস্তাবে তুমি রাজি হইলেও তোমার কপাল শেষ রাজি না হইলেও তোমার কপাল শেষ আর না আমার বহেরা ও যুবক বেহরা ও তরুণ বেয়ের ও যুবতী বোনেরা ও তরুণী বোনেরা মুসলমান তো আমরা মুসলমানের সন্তান কোরআনকে অন্য সুযোগ নেই এই জন্য আমি নরম ভাষায় মিষ্টি ভাষায় আকর্ষণীয় ভাষায় কথা বলবো কার সাথে যারা আমার জি রেহেমে মহরম আছে আমার জন্য এগানা আছে যদি আমি অবিবাহিতা হই जैठारामारागिनार बैरा और जो विवाहता हईता मिस्टर भाषा कथा बल स्वामी কথা বলার অনুমতি নাই বুঝে থাকলে বলুন মহিলার আওয়াজ সতর হইল কিনা মহিলার আওয়াজের পর্দা আছে কিনা মহিলার আওয়াজের সেই ক্ষেত্রে আমরা কি আকারি জমানোর মহিলারা কি সেই ক্ষেত্রে আকবার আল্লাহ কবুল আলমিন বলেন হে দুনিয়ার মহিলারা তাহলে কি তোমরা কথা বলবে না কারোর সাথে কথা বলার অনুমতি নেই কথা বলার আল্লাহ আকবর কথা কে তিন ভাগে বিভক্ত করছে কথা তিন ভাগে বিভক্ত একটা হইলো আল্লাহ আকবর একেবারে মিষ্টি কথা আরেকটা হইলো একেবারে কড়া কথা একটা হলো একেবারে মিষ্টি কথা, আরেকটা হলো একেবারে কথা, হলো মিষ্টি করার মাঝামাঝি কথা এই মাঝামাঝি কথাটার নাম হলো কওলে মাহরুখ আমার ভেয়েরা একটা হলো কেউ একটা কথা জিজ্ঞেস করলে উত্তর না দেওয়া আরেকটা হলো একটা জিজ্ঞেস করলে দশটা বলা আর একটা হইল একটার জিজ্ঞেস করলে একটা উত্তর দুইটা জিজ্ঞেস করলে দুইটা উত্তর তোমাকে রাস্তায় একটা ছেলে যদি একটা কথা জিজ্ঞেস করে তুমি যদি একবারে উত্তরেই না দাও তাহলে সে তোমার উপরে ক্ষিপ্ত হবে আর যদি একটার প্রশ্নে যদি দশটা কথা কতে যাও তাহলেও সে তোমার দিকে আকৃষ্ট হবে তাহলে একেবারে মিষ্টি কথা যেটা সেটাও বলা যাবে না একেবারে কড়া কথা যেটা সেটাও বলা যাবে না একেবারে চুপ থাকা যাবে না আর বেশি কথাও বলা যাবে না পরিমাণ যতটুকু প্রশ্ন সেই পরিমাণ উত্তর এবং একেবারে কড়াও নয় একেবারে হে আমার বান্দিরা যদি এইভাবে তোমরা কথা বলো তাহলে তোমার কথা পর্দার খেলাফ হবে না তোমার কথা তোমার বিপদের কারণ হবে না তোমার কথা তোমার পর্দার খেলাফ তুমি উত্তরও দিলা না সে ক্ষিপ্ত হইলো আর অথবা উত্তর দিলা হাতে জুতা লইয়া একেবারে জুতা দিয়ে ভিটামিন এই কথাটাও তোমার বলার দরকার কি এইটা বলতে গেলেও তুমি এসিড নিক্ষেপ কথা বললেন না আমার এই জন্য আওয়াজ পর্দা আছে আমার বেহরা মহিলারা কোনো সময় বিশেষ করে গ্রামগঞ্জের মহিলারা জগড়া লাগে যে ঝগড়া আপনাদের লাগাই আছে কিনা না এক বাড়ির মহিলার ঝগড়ার আওয়াজ তিন বাড়ি পর্যন্ত শুনে যায় এরপরে আসেন মহিলাদের শরীরের পর্দা মহিলাদের শরীরের পর্দা আল্লাহ আলমিন কয়েক দুনিয়ার মহিলারা তোমাদের জন্য দুই অবস্থা একটা অবস্থা হলো। গড়ে অবস্থান করা আরেকটা অবস্থান আরেকটা অবস্থা হইল গড়ের বাহিরে যাওয়া এখন তোমরা বিনা প্রয়োজনে বিনা জরুরতে গড়ের বাহিরে যাইবা না কারণ তোমাদের অবস্থানের জায়গা হইলো ঘর আল্লাহ ফাকবুল আলমিন বলেন ওয়াকার নাফি বুইউ তিকা ওয়াকার নাফি বুয়িকনা হে নবীপত্নীগণ তোমরা গড়ের মধ্যে অবস্থান করবা ঘরের মধ্যে অবস্থান করবে। তোমাদের কর্মক্ষেত্র ঘরের বাহিরে নয় পুরুষের কর্মক্ষেত্র ঘরের বাহিরে মাঠে কাজ করবে অফিসে কাজ করবে দোকানে দোকানদারি করবে চাকরি বাকরি করবে পুরুষের আল্লাহবার অবস্থান হলো ঘরের বাহিরে যেহেতু ঘরের বাহিরে পুরুষের কর্মক্ষেত্র তোমরা মহিলাদের কর্মক্ষেত্র হলো ঘরের ভিতরে অতএব তোমরা ঘরের মধ্যে অবস্থান করবা ওয়াকার না তোমরা অবস্থান করবে মধ্যে ওয়ালা তাবার রাজনা তাবার রুজালীগণ হে কেমক পর্যন্ত আনেওয়ালা মহিলারা তোমরা গড়ের বাহিরে বিনা প্রয়োজনে আল্লাহব সাজসজ্জা করিয়া নিজের জীবন নিজের যৌবন রূপকে বিকশিত করিয়া রাস্তায় রাস্তায় ঘুরা ফেরা করিও না আমার মা বোনেরা আমি আপনাদেরকে একটা উদাহরণ দেব আল্লাহ আকবর আমরা কার জাতি কার অনুসরণ করতেছি আল্লাহ আকবর আমরা তো ইয়াহুদি খ্রিস্টানের জাতি নই ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করব না আমরা তো হিন্দু বুদ্ধ খ্রিস্টানের জাতি নই হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে অনুসরণ করব না আমরা তো আল্লাহ একবার খদিজাতুল কোবরার জাতি খদিজাতুল কোবরাকে অনুসরণ করব আমরা তো আয়েশা সুদ্দিকার জাতি আয়েশা সুদ্দিকাকে অনুসরণ করব। আমরা তো ফাতেমাতু জোহরা রবি আল্লাহ আনহার জাতি আমরা ফাতে মাতু জোহরা রবি আল্লাহু আনহাকে অনুসরণ করব। আমার মা বোনেরা হজরতে ফাতেমার যে আল্লাহ জীবনী বাংলায় এখন অধের পাওয়া যায় ব্রিটিশ जीवन पढ़े हजरत फातेमार्ला कैमन दिनदारियोंजगार कैमन स्वामी भक्त छु शाह তিন দিন পর্যন্ত চুলায় আগুন জলে নাই কয়দিন তিন দিন আলীও উপাস ফাতেমাও উপাস কারো পেটে তিন দিন পর্যন্ত খানা পড়ে নাই হাসান হুসাইনের জন্মগ্রহণের আগে রাজি আল্লাহমা হাসান হুসাইন রাজিয়াল্লাহুয়ানহুমার জন্মগ্রহণের আগে স্বামী স্ত্রীর দুইজন ঘরের মধ্যে কিন্তু খানা নাই তিন দিন পর্যন্ত চুলাই আগুন জ্বলে না তিন দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় কাতর হইয়া গেছে স্বামী স্ত্রী হজরত আলী রজি আল্লাহ আহু মসজিদে নবমীতে গেছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়ি আসার সময় খবর পাইছেন ছয়টা ছাগল সতকার ছাগল না সতকা কিন্তু আলে বাড়িতে রসুল খাইতে পারে না রসুল এবং রসুলের পরিবারের সদস্যদের জন্য সতকা খাওয়া নাই। ঘরে যাইয়া ফাতেমার সাথে আলোচনা করছে ফাতেমা আমি নামাজ পড়ি আসার সময় খবর পাইছি আল্লাহর হাবিবের দরবারে ছয়টা হাদিয়ার ছাগল হাদিয়ার ছাগল তো আমরা খাইতে পারি তুমি একটু কষ্ট করি যদি আল্লাহর আল্লাহ আল্লাহ অন্তত আমাদের দুই এক বেলার খোরাক হইয়া যাবে খুদার যন্ত্রণা থেকে বাঁচতে পারবো স্বামীর পরামর্শ অনুসারে হজরত ফাতেমার দিয়া আমার বেড়া ঘর থেকে বাইরেছেন আসর নামাজের পরে আয়েশার ঘরে দরজায় জাইয়া দেখে দরজা বন্ধ দরজার মধ্যে দিছে টোকা টোকা দিছে ভিতরে নবী হজরত আহসা জি গরাজিয়ালার সাথে বসে বসি কথা বলতেছিলেন কান্ধের উপরে একটা সাদর ছিল নবীজির কান্ধের উপরে একটা সাদর ছিল দরজার মধ্যে যখন টোকা পড়ছে আপনি এরকম ব্যক্তি ব্যস্ত হইলেন কেন যে আসছে নিজের প্রয়োজনে আসছে নিজের প্রয়োজন সারাইয়াই তো যাবে আপনি টোকা সাথে সাথে এরকম লাফাইয়া উঠলেন কেন তুমি বুঝলা না এই যে দরজায় টোকার আওয়াজ হলো। এই টোকা তো আমার ফাতে আমার টোকা এই অসময় তো আমার ফাঁতার কথা নয় फातेमारोका बी चिंता करें मेय्बत करी क्यूँ आल्ला हाबीब फातेमा के कम मोहब्बत करतोले कंठस्वर सुनले চিনতে পারি বাইরের থেকে আব্বা কইয়া ডাকলে পারি আমার ছেলে আমার না আল্লাহ হাবিব জনাবাহ সাল্লাম ফাতেমাকে এত বেশি মহব্বত করতেন ফাতেমার টোকার আওয়াজ পর্যন্ত আল্লাহর হাবিবের মুখস্থ ছিল দরজায় টোকা পড়ছে আর নবী জিল্লাফাইয়া উঠছেন কয় আমার মনে হয় যেন পড়ে যাবে আমার বেহরা কারণ কি তিন দিন পর্যন্ত ফেটে দানা পানি পরে না ও আপনার মেয়ের জামাই আলী আর আমি আমরা দুজন তিন দিন পর্যন্ত উপাস তিন দিন পর্যন্ত আমাদের চুলায় আগুন জ্বলে নাই তিন দিন পর্যন্ত আমাদের ফ্যাটের মধ্যে কিছু পড়ে নাই আপনার মেয়ের জামাই নামাজ পড়ি যাওয়ার সময় খবর পাইছি আপনার দরবারে নাকি ছয়টা ছাগল আসছে এবং নয় ছাগল গুলো সেখান থেকে একটা ছাগল যদি দেন আমরা স্বামী স্ত্রীর দুনোজন ক্ষুদা নিবারণ করতে পারি এইজন্য আমি আপনার কাছে এসছি আল্লাহর কাবিব জনাবসুল্লাহ সাল্লাই বলেন ও ফাতেমা তোমার কথা ঠিক আলীর কথা ঠিক আমার কাছে ছাগল এসছে ছয়টা এবং এরপরে কি করি আবার খানা কোথায় পাইবা তার চেয়ে ভালো হয় না তোমাকে আমি এমন একটা আমল শিখিয়া দিই যে আমলের দ্বারা পারমানেন্ট ভাবে তোমাদের রিজিকের ব্যবস্থা হইয়া যাবে এখন বলো ওই আমলটা নিবানা ছাগল নিবা ছাগল নিলে আমল পাইবা পাইবানা আমল নিলে আমাদের ক্ষেত্রে যদি হইতো আমরা যদি হইতাম সেই মুহূর্তে কি বলতাম কিউ কি বলতাম বাবা আমলের দরকার নেই এখন খুদা আমল তামল এখন বুঝিনি আগে ছাগল দেন এটা বলতাম নাকি আমার সিপাহী কোড়া বহুত না হতো থোড়া থোড়া নবী কন্যা না এটা ফাতে আল্লাহানা বাজান ঠিক আছে আমার ছাগলের দরকার আপনি আমলটা দেন দরকার নাই আপনি আমলটা দেনিজনে অবা অিয়া দুজনে দুই রাখাতুল হাজত দুরাকাত করি আল্লাহর কাছে মোনাজাতের মধ্যে বলবা আল্লাহ বললাম এই কালিমা গুলোর মধ্যে আল্লাপাক এমন পাওয়ার দিয়া রেখছেন এই কালিমাগুলোই গুলো আল্লাপাকের রহমত টানিয়া নিয়ে আসে টানিয়া নিয়ে আসে এই কালিমাগুলো। এই কালিমা গুলো পাঠ করবা পাঠ করি আল্লাহ অন্তত মৃত্যু পর্যন্ত পেট ভরিয়া খাইতে না পারলেও ক্ষুধার যন্ত্রণায় আর কষ্ট পাইবা না আল্লাহতার ঠিক আছে আমি গেলাম ছাগল আর নিল না আব্বা চলে গেছে করে দিছে নাকি তুমি আব্বাকে বুঝাইয়া বলতে পারো নাই ব্যাপার কি খালি হাতে আসলা কেন হজরতে ফাতেমার যে আল্লাহ না কয় আলী আব্বাজান আমাকে বলছেন একটা ছাগল যদি দুই এক বেলার খোরাক হবে এর এরপরে রিজিক কোথায় পাবো আব্বাজান আমাকে বলছেন একটা আমল শিখে দিবেন সেই আমলটা করলে নাকি স্থায়ী ব্যবস্থা হবে আমাকে জিজ্ঞেস করছেন সাগল নিবা না আমল নিবা আমল নিলে সাগল পাইবা না ছাগল নিলে আমল পাইবানা এই জন্য আমি আমল নিয়ে এসছি ছাগল আমি নেই হজরত আলী রুজিয়ালুক ফাতেমা কি আমল আব্বাজান বলছেন আমরা এই ফাঁসটা কালিমার মধ্যে নাকি আল্লাহাক এমন ক্ষমতা রাখছেন এই ফাঁসটা কালিমায় আল্লাহ রহমতকে টানিয়া নিয়ে আসতে পারে এই পাঁচটা কালিমা পাঠ করিয়া আল্লাহর দরবারে স্থায়ীভাবে রিজিকের জন্য দোয়া করতে আল্লাহ দোয়া কবুল করবেন এবং স্থায়ীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন এই কথা যখন বলছেন আমি আর আব্বার কাছে সাগল চাই নাই আমলটা নিয়ে এসছি আমার কি ব্যক্ত করে দেখেন হজরত নাই হজরতুনিয়া ও ফাতেমা তোমাকে জানাইতেছি তোমাকে ধন্যবাদ জানাইতেছি তুমি তো গিয়েছিলা সুযু দুনিয়ার জন্য এখন তো দুনিয়া যদি টাকা নিয়ে আসতে না পারে গরুর মতো ফিটাই গরুর মতো না এমন এমন অসভ্য পুরুষ আমাদের সমাজে না নাই স্ত্রীদেরকে निर्तन भास्ता भाई तरुण भाईरा मन कष्ट ना बेरा, बेरा, जो अपनी अपन स्त्री के टार्जर बाड़ी पाठान जो टाते मारधर करें তাকে নির্যাতন করেন বুঝতে হবে আপনি পুরুষ নয় আপনি হলেন মহিলা আর যাকে মারধর করতেছেন সে আসলে পুরুষ যদি আপনি পুরুষ হইতেন তাহলে আপনার কাজ কর্ম করা আপনার স্ত্রীর খোর পোষ বাসস্থান তিনটা আপনার দায়িত্বে সমস্ত স্বামীর দায়িত্ব স্ত্রীর খোঁড়াকি সর্বরাও করা স্ত্রীর পোশাক সর্বরাও করা স্ত্রীর বাসস্থান সর্বরাও করা আপনি পুরুষ হইয়া আপনি দায়িত্বশীল হইয়া আপনি জিম্মাদার হইয়া আপনি স্ত্রীকে কেন তার বাপের বাড়িতে টাকার জন্য পাঠাবেন আপনার কাছে স্মরণ নাই লজ্জা নাই হায়া নাই ও মুসলমান যার কাছে হায়া নাই তার ইমান হতো না আমার বেড়া শুধু এইটা নয় বরং বিয়ে উপলক্ষে যে সমস্ত স্বামী যে সমস্ত বর বা বাফের বরের বাপ মেয়ের পক্ষকে চাপা চাপি করিয়া তিনশ জন চারশো জন পাঁচশো জন বরযাত্রী খায় চাফা চাফি খাওয়া এটাও এটাও কি আমার ভাই এই চাপা করি খাওয়া বড় যাত্রী মেয়ের বাড়িতে কোনো খানা নাই খানা হইলো বরের বাড়িতে অলিমের খাওয়া এটা সুন্নত যদি আপনার আত্মীয় স্বসম বেশি হয় যদি আপনি খাওয়াইতে চান নিজের বাড়িতে খাওয়ান আরেকজনকে চাপা চাপি করে আমি একটা কথা সব সময় বলি কারো বিয়েতে বরযাত্রী হইয়া যাবেন না বরযাত্রী হইয়া যাবেন না বরযাত্রী হইয়া খাইতে যাবেন না মুসলমান ভাইয়েরা আমার জীবনেও আমি বলি যদি অলিনা হয় অলিনার দাওয়াত দাও দাওয়াত গ্রহণ করব। যদি পারি যাব। যদি পারি খাবো কিন্তু বড়যাত্রী হিসাবে দাওয়াত আমাকে দিও না আমি কারো বড়যাত্রী হিসাবে যাই না আমার বড় ছেলেকে বিয়ে করেছি বুধবার বিকেল বেলায় সন্ধ্যার সময় বিআই সাথে কথা বলছি বেআই বলছি বিআই আমার সাথে সম্বন্ধ করবেন বলে করবো তাহলে আগামীকাল দুপুরে বিয়ে আমার বিআই আলেন বিআই আমাকে কয় বিয় এটা কি বললেন আগামীকাল দুটো তৈরি হওয়ার বিষয় আছে না আমি বলছি আমার বউ আমি সাজাই আনবো আপনি দশজন মানুষের খানা বানাইতে পারবেন না কয় পারবো আমি বলছি আমি সর্ব উচ্চ দশজন যাব। যদি পারি এরছে কম যাব। তবে বেশি যাব না আটজন গেছি আটজন আমার নিজের গাড়ি লইয়া আটজন আমার সমাজের কিছু কিছু গণ্যমান্য লোক আমাকে জিজ্ঞেস করছে বিকেল বেলা হুজুর গোপনে গোপনে ছেলেকে বিয়ে করে নিয়ে আনলেন নিয়ে আসলেন আমাদেরকে একটু নিলেন না আমি বলছি আপনার ছেলের বিয়েতে আপনাকে আমার ছেলের বিয়েতে কেন নেবেন যদি দাওয়াত খাবার খেয়াল থাকে আগামীকাল দুপুরে আমার বাড়িতে দাওয়াত অলিবার দাওয়াত খাবেন আমার ভাইয়েরা দুষ্ট অভাব এই আমি বলবো খবরদার অনু কোন বরযাত্রী হয়ে যাবেন না বিশেষ করি যে এই বিয়েতে চাপা চাপি কিরিয়া বরযাত্রী ধার্য করা হয় তিনশো জন না হইলে হবে না টাকা লইয়া শেষ পর্যন্ত আপনার ছেলের বরযাত্রী গুলাকে নির্বাহ করে হ্যাঁ আপনি লজ্জা থাকা উচিত যার সাথে আত্মীয় করতেছেন তাকে এই কষ্টটা কেন দিতেছে আমার ভাইরা কেমন স্বামী ভক্ত ছিলেন দেখছেন এই ঘটনাটা আসলে এটার জন্য বলি নাই আর একটা ঘটনা আপনাদেরকে বুঝানোর জন্য ফরদার আড়ালের মা বোনদেরকে নামাজ পড়ি হজরত ফাতে আল্লাহ আলহা কোনো সময় মসজিদ নামাজের মুসল্লা থেকে উঠেন মুসল্লা থেকে আর মসজিদে নবিতা জামাতের সহিত নামাজ করেন একদিন আলী রাজি আল্লাহ মসজিদে নজর গড়ে আসছেন মুসল্লাই নাই কই গেল হজরতে আলী আল্লাহ তালাশ করতেছে তালাশ করতে করতে শেষ পর্যন্ত ফাতেমা কে যাইয়া পাইলেন ঘরে, আমার ভাইয়েরা রান্নাঘরে এক চুলায় আগুন জ্বালাইছে এত বড় একটা হান্ডি ফানি ভর্তি করি চুলের উপরে বসাইছে ফানি গরম হওয়ার জন্য আরেকদিকে কি করছেন আল্লাহ একবার বড় একটা মাটির পাত্রের মধ্যে যত ব্যবহারী কাপড় সবর আছে সবগুলাকে একসাথ করি ওই মাটির পাত্র এটার মধ্যে ভিজাইছে দোয়ার জন্য আর একটা কাজ কি করছে বড় একটা মাটির বলের মধ্যে বেশি পরিমানে কতগুলা আটা আল্লাহের তিন দিনেও সবে খাইয়া শেষ করতে পারবে না এতগুলা আটা একসাথে খামির বানাইছে রুটি বানানোর জন্য হজরত আলী রুজিয়ালু হতাক হজরত আলির ফাতেমা একে তো তুমি অসুস্থ আর পড়াড়া নামাজের মসল্লা থেকে উঠি গেলা আর একসাথে এতগুলা কাজ শুরু করছ ফানি এতগুলা কেন গরম করতেস কাপড় এতগুলা কেন ভিজাইছ এতগুলা কাঁটা কেন খামির বানাইতেছ হজরত হাতি আমি গত একটা স্বপ্ন দেখছি আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান সৈয়দুলাম বিয়া জনাবে মোহাম্মদুর রসল্লা সাল্লাই সাল্লাম আমার মাথার পাশে বসি বসি আমার মাথার উপরে হাত গুলাইতেছে আর বলতেছে বাবা ফাতেমা আগামী দিন তোমার জীবনের শেষ দিন আগামী দিন তোমার যাবে রমজান মাস রোজা তো থাকবা করি আলীর সাথে আগামী দিন আমার ভেয়ের দোস্ত হাজরতে আলী রাহু যখন এই স্বপ্নের কথা শুনছেন উনার আর বুঝতে দেরি হইল না এটা তো রোহিয়তে শেয়তানি হওয়ার সম্ভাবনাই নাই নিঃসন্দেহে আমাকে ছাড়ি দুনিয়ার থেকে চলে যাবে এই কথাটা বুঝে আসার কারণে হজরতে আলিরুজিয়াল্লাহ গান চোখের ফানিয়ার দড়ি দেখতে পারে না হজরতে আলিরুজিয়াল্লাহ গান জার কান্দে আরেকদিকে ফাতেমা কান্দে আসি ঢুকছে ঘরে ঘরে ঢুকি দেখে একদিকে আব্বা কান্দে আরেকদিকে আম্মা কান্দে হজরতে হাসান হুসাইন রিয়ালাহুমা আব্বার কাছে করে আব্বা হাসান হুসাইন কি কয়ে বাবা রা তোমরা দুজন এই মুহূর্তে নানা জির কাছে চলে যাও হান্না জির কাছে চলে যাও এটা হজরত ফাতেমারদ আগে থেকে দস্তুর ছিল হাসান হুসাইন যখন কাজে ডিস্টার্ব করতো ফাতে রোজা একদো থেকে নাতিদের সাথে কথা বলতেন নাতিরা দুজন ঠিক মতে শুনতেন দুনিয়ার অন্য কোন মানুষ শুনত না মিযানে নেশ কুমার শুভ চরমজিস কাতে কাত বি খবর পাশে গেছে নানাজি ডাকিয়া কয় আমার নাতিরা তোমরা এই মুহূর্তে এখানে কেন হাসান হুসাইন কয় নানা আম্মা বলছে আমাদেরকে আপনার কাছে আসার জন্য রসুলিয়াম সাল্লাহাম কয় না আমার নাতিরা দুজন এই কথা শুনি সেখান থেকে হালমা উপর কান্না শুরু করে দিছে ছোট হাসান হোসাইনে রোজি আল্লাহ সেখান থেকেই দুনোজন কান্না জড়িয়ে দিছে কেনতে কেনতে গড়ে এসছে ঘরে আসি একবার বাবাকে জড়াইয়া ধরে একবার মাকে জড়াইয়া ধরে কান্দে কান্দে আর কয় মা তুমি আমাদের থেকে গোপন তোমাকে আমরা দুনিয়াতে পাবো না নানা জান আমাদেরকে বলছেন বেশি বেশি তোমার চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য আমার বাইরা দোস্তি তর অবস্থায় হজরতে পাতে মারাদিয়াল সব গুলা কাপড় ধুইয়া দিয়েছে যাতে হাসান হুসাইন কাপড় গুলা ব্যবহার করতে পারে আর একদিকে পানি গরম করছে কি জন্য এই পানি দিয়া নিজের হাতে কলেজের টুকরা। এই করতে করতে নামাজের সময় হইয়া গেছে জোহরের নামাজ আদায় করছে রমজানের দিন খাওয়া দাওয়ার চিন্তা নাই জোহরের নামাজের পরে আস্তে আস্তে হজরাতে ফাতে মারা গিয়াল আর কিছু জরুরি কথা আছে হজরতে আলীরমার সজ্জার পাশে বসতেন বসার পরে হজরতে ফাতেমার আলী আপনার কাছে আমার তিনটা অনুরোধ এক নম্বর অনুরোধ হইল আমার মৃত্যু বরণ করার পরে মরার সময় স্বামী স্ত্রী কে ওয়াদা করায় স্ত্রী স্বামীকে ওয়াদা করায় বিয়ে না করার জন্য আর সৈয়দা যদি জানা জিগরে মোহাম্মদুর রসুল্লাহ আলী কে কয় আমি আমার দুইটা বাচ্চাকে আপনার কাছে আমার রেখে গেলাম আমার বাচ্চাগুলার পাহাড় দাঁড়ি আর একটা কথা আমি তো এখন মারা যাইতেছি সামনে রাত্রি আমার দফন কাফনকে আগামী দিন দিন পর্যন্ত বিলম্ব করবেন না রাত্রের মধ্যে রাত্রের অন্ধকারের মধ্যে আমাকে দাফন করে ফেলবেন আর আমার জানাজায় আমার দাফানে শরীর হওয়ার জন্য কোনো মানুষকে দাওয়াত দিবেন না কাউকে শোনাবেন না আপনারা নিজেরা নিজেরা আমাকে কোনো রকমে বহন করে জানাজা পড়ি নিজেরা নিজেরা আমাকে দফন করে ফেলবেন আমার বেহরাজাব হজরতে আলী আল্লাহ শুনতেছেন আসরেন নওয়াজ মাঝামাঝি সময় হজরত ফা তোমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন ওই যে আব্বাজানের সাথে পিতার করার জন্য ও বেড়াতের হাজরতমারুদিয়ালার এতেকালের পরে আল্লাহ আকবর হজরত আলীর আলী ছাড়া তো আর কেউ নাই অন্তত দুইজন মানুষ তো লাগে সামনের দুইটা হাতল একজনে উঠাইলে ফিশনের দুইটা হাতল আরেকজনে উঠাইতে হয় দুইজন মানুষ লাগে এখন মানুষ তো জন নাই খালি আলী একজন উপস্থিত হজরত আলী রাজি আল্লাহ জিজ্ঞেস করে আবুজর এই সময়ের মধ্যে আপনি অনাকাঙ্ক্ষিত এখানে কিভাবে উপস্থিত হলেন আবুারি রাজি আল্লাহ আলী আমি তোরমত নামাজ পড়ি আমাকে আসি বলতেছে ও আবু জর ও আবু জর আমার ফাতেমা মরার সময় ওসিয়ত করি মরছে যেই কারণে কাউকে খবর দিতেছে না ফাতেমার ওসিয়ত রক্ষা করার জন্য ও আলী রহমতুল্লিল আমাকে কয় তুমি আবুজর একটু যাও না আবুজর। তুমি একটু যাও না আমার ফা তোমার খাটিয়া বহন করার জন্য আমি তো রহমতুল্ল আলমিনের পক্ষকে থেকে দাওয়াত পাইয়া তাড়াতাড়ি উজু করি এখানে এসছি ও ভাইয়েরা দোস্তা বাবেরা আমি আপনাদেরকে বুঝে ফেসেছিলাম সংক্ষেপ ঘটনা আরও লম্বা কাহিনি একটা জিনিস বুঝিতেছিলাম হজরত বলতে জিজ্ঞেস করছিলেন ফাতেমা কেন এই কথা বলতেছ রাত্রে দফন করার জন্য ফাতেমা বলছিল আলী আমি যখন মারা যাব। আমার কাফন পরানো শরীরটাকে খাটিয়ার উপরে করিয়া আপনারা রাস্তা তাদের নজর পড়বে লাশের উপরে নজর পড়লে কাপানের কাপড়ের উপর দিয়া হইলেও দুনিয়ার মানুষ আমার শরীরের অবয়ব সম্পর্কে বুঝতে পারবে জানিতে পারবে রহমতুল্লাহ আমিনের মেয়ে কন্ডিশন সম্পর্কে তারা বুঝতে পারবে এতটুকু কে আমি পর্দার খেলাপ মনে করি পর্দা বিরোধী মনে করি আমি রহমতুল্লাহ আলমিনের কন্যার দ্বারা এতটুকু বে যেন না হয় কাপানের কাপড়ের উপর দিয়াও দুনিয়ার কোনো মানুষ আমার শরীর যেন না দেখতে পায় কাপড়ের উপর আমার অবয়ব সম্পর্কে রাত্রে দাফন করবেন কোনো বেগানা পুরুষকে খবর দিবেন না আমার মা বোনেরা আমি এই ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ আকবর হজরতার দি আল্লাহা পরদার খেয়াল করলেন কি পরিমান কাপনের কাপড়ের উপর শরীরের দৃষ্টি আল্লাহ আকবর ফ্যাশনের বোর কাকত গুলা পরিধান করিয়া চেহারাটা খোলা রাখিয়া এখন মুসলমান হইয়া মার্কেটে মার্কেটে ঘুরা করি বেগানা পুরুষদের সামনে সাজসজ্জা গ্রহণ করিয়া হাঁটা হাঁটি করি আর একটা কথা কই স্বামী স্ত্রীর সম্পর্ক হজরত ফাতে আল্লাহ আকর মৃত্যুর পূর্বক্ষনে আলীকে পাশে লইয়া হজরত আলী রাজি আল্লাহকে কয় ও আলী যোগ্য মত আপনার প্রাপ্য মতো আমি কোনো খেটমত করতে পারি নাই আপনার স্বামী হিসাবে যতটুকু আপনার পাওনা ছিল ততটুকু আমি আপনাকে দিতে পারি নাই এই কথাটা যদি কেয়া মতের ময়দানে আল্লাহাকের দরবারে আপনি নালিশ করেন তা আমি কন্যার কারণে আমার হাতে হাত দিয়ে একটু বলেন আমাকে আপনি মাফ করিয়া দিলেন কিনা আমার মুহূর্তে ফাতেমা রাজিয়া আলীর হাত আর কমা হাত ধরিয়া কয় ও ফাতেমা তুমি তো রহমতুলের মেয়ে তুমি তো দুরানের সর্দারের মেয়ে আমি আলী তো কোনোভাবে তোমার উপযুক্ত ছিলাম না আমি পেট ভরাইয়া খাওয়াইতে পারি ও ফাতে মা তোমার পছন্দের মতো কোনো একটা জিনিস তোমাকে দিতে পারি নাই। আমার বিরুদ্ধে কে আমাদের ময়দানে রহমতুলের কাছে কোন নালিশ করবা না আমার বেহরা দোস্তা বা স্বামী স্ত্রী আগে হাত ধরিয়া দনুজন কান্দে আর দুজন একজন আরেকজনের কাছে ক্ষমা চায় আমার মা বোনেরা এমনই তো হওয়ার দরকার স্বামী স্ত্রীর জীবন এমনই তো হওয়ার দরকার আল্লাহবার স্বামী স্ত্রীর সংসার আজকে আমরা স্বামী স্ত্রীকে অকৃত্য ভাষায় গালাগালি করি স্ত্রীর স্বামীকে অকৃত্য ভাষায় গালাগালি করি স্বামী স্ত্রীর গায়ের উপরে হাত উঠাই অনেক সময় স্ত্রীরাও স্বামীর গায়ে হাত উঠাই এই গরু ছাগলের জীবন স্বামী স্ত্রীর জীবন তন হ্যা আমি আপনাদেরকে বুঝতে চেয়েছিলাম শরীরের পর্দা কিসের পর্দা শরীরের পর্দা ও বেড়া দোস্তা মধ্যে অবস্থান করবা তোমরা হাটে বাজারের রাস্তাঘাটে বর যুগের মহিলাদের মতো জাহিলিয়তের যুগের মহিলাদের মতো হাঁটা হাঁটি গুড়াগুরি হাঁটা হাঁটি ঘুরাগুড়ি করিও না ও বেড়া দোস্তা বাপ বাহিরে যাওয়া লাগে যদি কোনো প্রয়োজনে মার্কেটে যাওয়া লাগে তাহলে কিভাবে যাইবা আল্লাহুল ইয়াং হে আমার নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন আপনার কন্যা বলে দিন এবং দুনিয়ার সমস্ত ইনামদারদের স্ত্রীদেরকে বলে দিন এখানে দেখছেন এবং গোটা পৃথিবীর কেয়ামত পর্যন্ত আনে বালা সমস্ত ইমানদারদের স্ত্রীদেরকে বলে দিন কি বলবেন তারা যেন दोपट्टा चादर थकटा के जो माथार ऊपर उठा दे, दे, दे। अल्लाह अकबर খোলা মাথায় মহিলারা রাস্তায় যেন চলাচল না করে আমার তাতে হবে কি যদি হেজাব থাকে যদি হেজাব থাকে তাহলে যত মানুষ রাস্তায় তাদেরকে দেখবে বুঝতে পারবে নিঃসন্দেহে একজন ইমানদার মহিলা মুসলমান মহিলা পরদানসী মহিলা এটাকে ডিস্টার্ব করা যাবে না এটাকে রাজা বেহ আমার বই রাজন বলেন জালি কে আদনা ফল উজি যদি পরিচয় পায় তোমরা নবীর স্ত্রী তাহলে কে আর রাস্তায় মানুষ করবে না কষ্ট দিবে না যদি নসি হিসাবে মনে করে যদি আসা যাওয়ার পথে তার চেহারা না দেখে কোদার কসম ওই মেয়েটাকে বখাটে ফোলাফাইনো ডিস্টার্ব করবে না কোরআন সুস্থ তো এই সমস্ত কিছু হইতেছে কি কারণে জানেন একমাত্র ব্যাপার কারণে সবচেয়ে বড় একটা বিষয় আমি আপনাদের সামনে উঠেয়া ধরি। কথা আমার শেষ শেষ কথাটা আপনাদের সামনে উঠেয়া জরি এই ব্যাপার চলার কারণে যে ছেলে পেলেরা বেপরদা মহিলাদের পেট থেকে চোরার ডাকাত জন্মগ্রহণ করতেছে কারণ হইল সন্তানগড় বেলইয়া যখন মায়েরা আল্লাহ আকবর দিনদারের সহিত চলাফেরা করে পর্দার চলাফেরা করে এই সন্তান মেধাবী হয় ট্যালেন্টফুল হয় নেকার হয় দিনদার হয় আর সন্তান গবে লইয়া মায়েরা যখন অশ্লীলতার সহিত চলাফেরা করে বেপরদা চলাফেরা করে নীলজ্জতার সাথে চলাফেরা করে এই সন্তানগুলা মায়ের পেট থেকে বাইর হয় মেধা খর্ব হইয়া বোকা হইয়া ডামিষ হইয়া এই সন্তানগুলা মায়ের পেট থেকে বাইর অসত হইয়া আমার ভাইরা আপনারা দেখেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বরফিস সাহ রহমতুল্লাহ মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন জীবনের মধ্যে লিখছেন উনি যখন তিন বছর চার বছর বয়স হয়েছে উনার যখন মুখের মধ্যে বলি ফুটছে আমাদের ফোলাফাইনের মুখ থেকে বলি ফুটার সময় বাইরে বাবা। দাদা এগুলা বাইর হয় হজরতামী আঠারো পারেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মা এত দিনদার ছিলেন আল্লাহ কাজের ফাঁকে ফাকে একটু সুযোগ পাইলেই কোরআন শরীফ খুলিয়া বসতেন বেশি কোরআন শরীফ তেলাবাদ করতেন মায়ের পেটে থাকিয়া মায়ের গান শোনার ক্রিয়া কেন গর্ভের সন্তানের উপরে পড়বে না আজকের মায়েরা আল্লাহ আকবার গর্ভের মধ্যে সন্তান লইয়া দশ জনের দশ জনের সিনেমা দেখে দশজনের দশ জনে বাংলা হিন্দি গান শুনে এই কারণে হবে এই সন্তান মদ দিয়ার জুয়ারি না হইয়া চরিত্রহীন না হইয়া কি হবে আমাকে বলে আল্লাহ আকবর অতএব বুঝে থাকলে বলুন পর্দার প্রয়োজন আছে না নাই। কোরআন শরীফের মধ্যে দিয়ে রাখছেন আমরা তো মুসলমান আখের জমনার মুসলমান সতরা সাতানব্বই জন ফি করতে পারি কিন্তু কোরআন বুঝি এবংাম